আল্লাহ ওনেসাদ আজকের আলোচনার শিরোনাম হল ইসলাম এটা শেখায় না যে জীবনে আপনার সমস্যা হবে না বরং শেখায় কীভাবে সেই সমস্যাগুলো মোকাবেলা করতে হবে আর এই সমস্যা ও পরীক্ষার মাধ্যমেই আল্লাহ পাক আপনাকে চিনে নেবেন সাধারণত আমাদের মধ্যে একটি ভুল রীতি চালু হয়ে পড়েছে আমরা দিনের দিকে লোকদেরকে আকৃষ্ট করার জন্য আমরা বলে থাকি যে ইসলামে আসলে আল্লাহ দিনের উপর উঠলে কোনো সমস্যা থাকবে না আর দুয়ে দুয়ে চায়ের রুটির মতো আমাদের শ্রোতারা বুঝে কি দুনিয়ার কোনো সমস্যা থাকবে না সমস্যা বলতে আসলে দুনিয়ার সমস্যা গুলো মূল সমস্যা সমস্যা আখেরাতের সমস্যা প্রকৃত সফলতা সফলতা। থেকে যে মুক্তি পেলো জান্ন যে লাভ করলো সে সফল হয়ে গেল প্রকৃত সফলতা সেটা জাহার্নামে চলে যাওয়া হলো প্রকৃত ব্যর্থতা ইসলামের আহ্বান প্রকৃত সফলতার ব্যর্থতার ক্ষেত্রে সেটা কিন্তু আমরা দুনিয়ার ক্ষুদ্র দৃষ্টির কারণে শ্রোতাও বুঝে এটা আর বক্তাও এটা কি করা আর এই অবস্থা চলমান থাকার পরে এক সময় দেখা যায় যে বক্তা শ্রোতাতে শ্রেণীতে কি হয়ে যায় সামিল হয়ে যায় সেটাই বুঝে যে দুনিয়ার কোনো কি আসবে না সমস্যা আসবে এখন দুনিয়ার কোন সমস্যা দেখা যায় কঠিন যান যায় জীবন যায় বাড়ি ঘর ছাড়তে হয় সহজ হলো তখন আয়াত করে জালা জাল আল এই হারাজ। দিনের মধ্যে হারজে রাখেন নাই সংকীর্ণতা রাখেনা ক্ষুধার্ত ব্যক্তি শুধু কি ভাবে কয় রা রুটি আমাদের অবস্থা হয়ে পড়েছে এমন যখন হয় যে ইসলামে আসলে কোন সমস্যা থাকবে না সব সমস্যার সমাধান বরং সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়েছে দুনিয়াবি বিস্যার সম্মুখীন হতে হয়েছে কাদেরকে যারা দিনের দিকে লোকদেরকে আহ্বান করেছে এবং তাদের আহ্বানে প্রাথমিকভাবে যারা সারা দিয়েছে তারা সবচেয়েদের উপর কি হয়েছে সমস্যা হয়েছে লোত আল ইসলাম আহ্বান করেছেন দিনের দিকে আসো তার উপর সমস্যা হয়েছে যারা সারা দিয়েছে তাদের উপরও কি হয়েছে সারা পৃথিবী তাদের শত্রু হয়ে পড়েছে সোয়াই আলাইসলাম আহ্বান করেছেন সাহেহ আলাইসালাম আহ্বান করেছেন হুদ আলি সাল্লাম আহ্বান করেছেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাই আহ্বান করেছেন এর পূর্বে সবাই তাকে আলামিনিক বলত সবাই সম্মান করত সবাই এক বাক্যে তার ফাইসালা কি করতো মেনে নিত নিজেদের মধ্যে যুদ্ধ বেঁধে দেওয়ার উপক্রম আজের আশবাদ স্থাপন নিয়ে সেই যুদ্ধকে বন্ধ করে দিয়েছে রাসুল সাল্লাহআলামের ফাইসালা হতো বন্ধ করে দেয়নি দেখ নাই এখন কি ডাকে রসুলকে তখন তারা কি ডাকতো সবি মানে ধর্মতে গিয়ে সে কি হয়ে পড়েছে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে সে আরবের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে আর এই ফাসাদা সেই আরবের মক্কার বলতেছিল সাহাবিদেরকে আর এই মুঠ শেখরা বলে কাদেরকে আল্লাহর দিন প্রতিষ্ঠা কামি যারা তাদেরকে একই কি সেই সময় দিনের দিকে আহ্বানকারীদেরকে ওই কি বলেছে বলেছে। আর এখনো যারা দিন প্রতিষ্ঠা আল্লাহর আল্লাহ প্রতিষ্ঠা কামনা করে এর জন্য রক্ত ঝরায় এদেরকে তারা আল্লাহর দিন উৎক্ষাপী লোকেরা কি বলে আশা দি বলে চিহ্নিত করতে চায় তাদের বিরুদ্ধে পুস্টার সাঁটা যাই হোক ইসলামের শান্তির অর্থ এটা নয় যে দুনিয়ার কি কোন পরীক্ষা আসবে না কারণ আল্লাহ তালা কোরআন কারিমে পরিষ্কার বলে দিয়েছেন লোকেরা কি কল্পনা করে রেখেছে যে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে পরীক্ষা ছাড়া পরীক্ষা করেছি আল্লাহর ইবাদতের জন্য কে আল্লাহর ইবাদতে আছে কে নেই এটা এমনি এমনি শুধু মুখের জমা খরচে শুধু সুবিধা মতো তালে তালে চললে গতানুগতিকভাবে ভাবে চলতে থাকলেই পরীক্ষা হয়ে যাবে না আল্লাহ বলেছেন আমি পরীক্ষায় পূর্ববর্তী পরীক্ষায় ফেলেছি এমন পরীক্ষায় চিৎকার করে উঠছে মাতা নাস আর কখন আসবে আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য যেন তাদের কাছেও অলম্বিত মনে হচ্ছে আর যেন টিকতে পারতেছেন না সাহায্য এসেছি পরীক্ষা ছাড়া আমাদেরকে অনেকে দিনের খেদমত করে আমাদের সাথে আছে যে আমরা লোকদেরকে ইসলামী রাষ্ট্রের জন্য কি জন্য চেষ্টা করতেছ আর আমরা ইসলামী রাষ্ট্রের সুফলতা এর সুবিধা মানুষদেরকে কি করতেছি জানাচ্ছি বোঝাচ্ছি খেলাফত আসলে কি হবে সুবিধা হবে এটা আমাদের জাহাজে অংশগ্রহণ মন মত নিজের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র ছিল না ছিল না সেই ইসলামী রাষ্ট্রে কি কোন দুঃখ দুর্দশা কষ্ট আসেনি বরং মক্কার চেয়ে বেশি কষ্ট হয়েছে কোথায় মদিনায় বরং এক মুহূর্তে আহজাবের সময় অবস্থাটা কি ছিল এমন ছিল যে আল্লাহ নিজে কোরআন শত্রু তোমাদের সম্মুখ দিয়ে দিয়ে আসলো বহির দেশ থেকেও আসলো আবার ভিতর দিক দিয়ে তোমাদের শত্রু জেগে আবার না। চুক্তি ছিল সাথে। সেই উঠলাস যুদ্ধের চরম সংকট নয় মুহূর্তে তারা মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করলো আর বহির শত্রু তো আসে অবস্থাটা এমন হলো তাদের পথরা পাইখানারও কিন্তু কিনেই সুযোগ নেই বিস্ফোরিত হয়ে পড়েছে চোখ ফেটে যাচ্ছে কি ও বালাগাতিল কলুবুল হানাজি অন্তর থাকে কোথায় বক্ষে। একটা দৌড় দিলে বেরিয়ে যাবে একটা হা জুড়ে নিঃশ্বাস পেলেই বেরিয়ে যাবে এমন সংকটের অবস্থায় পড়েছো কথা জুন না বিল্লাহনু না আল্লাহর ব্যাপারেও বিভিন্ন ধারণা তোমাদের সৃষ্টি হয়ে পড়েছে আল্লাহ কি আমাদেরকে সাহায্য করবে না করবে না শেষ করে দিবে নতুন ধরনের চিন্তা শুরু হয়ে পড়েছে প্রচন্ড প্রচন্ডভাবে প্রকম্পিত করা হয়েছে আমরা অমর রাজের জয় গান ঘোষণা করি আর সারা পৃথিবীতে আকৃষ্ট করবো সেই খেলাফত সময় পরীক্ষা আসে আল্লাহ এর মধ্যে আবু আল্লাহ পুরা বাহিনী তিনি পর্যায়েরাল বলে গেছেন যে বিশ্বস্ত যথার্থ বিশ্বস্ত ব্যক্তি রাসুল নিজের জবানে তাকে এই সার্টিফিকেট দিয়ে গেলেন সময় বললেন কেমন ব্যক্তি তিনি এই প্লেগে মহামারীতে আক্রান্ত হয়ে কি পড়েছেন মৃত্যুবরণ ওনার পুরো সেনাবাহিনী মহামারীতে শেষ হয়ে বলেছে। এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে কি খেয়েছে মানুষ দেখা গেছে না খেয়ে মরে গেছে খাবার নাই কারো না সেটা পরেছিল সন্ধ্যা বেলায় রাস্তায় কোথায় কোন দেশি মুসাফিরে হ্যাঁ এলাকায় এসেছে না খেয়ে মরে পড়ে রয়েছে সকাল বেলা গিয়ে দেখা যায় রাস্তার মধ্যে তার হাড্ডি ছাড়া একটা গুস্থ অনাই তার শরীরের মধ্যে লোকেরা এসে তার শরীর থেকে খাবারের তো নেই পচা গুরু অনেক খাবারের জন্য মরা গুরু অনেক খাবারের জন্য মানুষের গুস্ত খেয়ে বাঁচতে হচ্ছে কোন দুর্ভিক্ষ হয়েছিল আল্লা পরীক্ষা করেছে নাকি আমরা সবটা মিলিয়ে দুনিয়া আল্লাহ তাল কাছে মশ আর কিছু না ডান মতো না সোরবাতা হ্যাঁ বিভিন্ন একটা কিছু বানাতে পারবে তো আরে কচুরি পানা দিয়ে যদি বানাতে পারে বানায় না এই যে বিভিন্ন কচুরি পানা টানা ওই বিভিন্ন এতটুকু মর্যাদা যদি কি করতো থাকতো আমরা এটার মর্যাদা খুঁজেই পাচ্ছি না আমাদের কাছে হাল্লার কাছে পাওয়া এতটুকু এইটা এর প্রাপ্তি আর এর অপ্রাপ্তি এটা আল্লাহর কোন নৈকট্য আর অনৈকট্য কোনো বিষয় এটা দিয়ে আল্লাহর দিনকে মাপা যাবে আল্লাহর দিনের বিনিময় এটা হবে আল্লাহর দিনকে এত নিচে নামিয়ে আল্লাহর দিন পালনের বিনিময় হলো মশার দানা আল্লাহর দিনকে আমরা এত তুচ্ছ এত নিচু এত ছোট এত ক্ষুদ্র জ্ঞান করা শুরু করে দিলাম এটা আসলে অর্থ এটা নয় পরীক্ষাটা আল্লাহ করবেন এখন পরীক্ষা করবেন কি পরীক্ষা কষ্টের মাধ্যমে করবেন না ইয়ার মধ্যে সুখের মধ্যে রেখে যদি সুখের দ্বারাই সব সময় পরীক্ষা হয় তাহলে আর মুনাফাক কি হবে না পার্থক্য লাগে দুনিয়ার মধ্যে আমি মানুষের মধ্যে পালার পরিবর্তন করতে থাকি মুদাওয়ালা কি করা পরিবর্তন করা পালা পরিবর্তন করি এক সময় একজনের পালা থাকে আরেক সময় আরেকজনের সময় থাকে আবার কি কি হয় হয় সময় করি সময়ের পরিবর্তন আলমাল কেন আমি এই সময়ের উত্তর সময়ের পরিবর্তন করি এক সময় পরাজয় দিই আরেক সময় জয়ী করি ইমান দাদার কি করার জন্য জানার জন্য কারণ পালার পরিবর্তনের সময় যখন মোমেনদের পতন আসবে মোমেনদের কষ্ট আসবে বিপদ আসবে উহুদ আসবে আহসাব আসবে মুনাফিকরা তো কি করবে না সাথে থাকবে না তখন গিয়ে চিনা যাবে ইমানদারকে শুধু সুখের আবাদত আনন্দের আবাদত আনন্দের জেহাদ জেহাদ আছে খানকাই বসেও জেহাদ আছে আবার জেহাদ আছে মসজিদে বসেও কি আছে জেহাদ আছে এসিতে বসেও কি আছে জেহাদ আছে জিকির তো জেহাদ জেহাদ সরিয়ে দিচ্ছি না সব জায়গায় জেহাদের মধ্যে আলমালী না আমানো ইমানদারদেরকে আল্লাহ তালা চিনে নিবেন কিসের মাধ্যমে বহুদের মাধ্যমে আহজাবের মাধ্যমে শুধু সুবিধার এবাদত যদি দিয়ে রাখতেন তাহলে ইমানদারদের কি হতো না পরিচয় শুধু সুবিধার জাহাদে যদি থাকতো তাহলে মুনাফিক্র এই জেহাদে কি হতো বড় মুজাহিদ হতো লিবান যদি নগত কিন্তু পিনাদের উপর এই সম্মানিত ব্যক্তিদের উপর কষ্ট দূর হ্যাঁ কষ্টের বিরাজ করবে না আমরা তো কাদের সাথে ছিলাম তোমাদের সাথে ছিলাম সব মুজাহিদ সব বড় বড় কথা বলবে তালেবানের প্রশংসা করবে এই জেহাদের আমরা মুজাহিদ হয়ে কি আছি বসে আছি পরীক্ষা আর যখন সুবিধা নাই যখন বাধা আছে যখন হকতা বলার ক্ষেত্রে চাপ আছে তখন আমি কি ছিলাম মুখে কুলুপ এটে চুপ ছিলাম আল্লাহ রবি উপযুক্ত হয়ে থাকা হয়েছিল কুলুপ বুঝেন মারাত্মক খারাপ কথা একটু কুলুপ বুঝেন না মুখে কুলুপ এটে কথাটা কিন্তু মারাত্মক যদি কেউ অর্থটা বুঝে উলফা বলা হয় কিসের চামড়াটা যে অংশটাকে ঢেকে রাখে এটা কি বলা হয় কুলুপ কি এর লিখে ডিলাকলুপ বলে এই জন্য ডিলাকলুফ আরবি শব্দ কি করে না বলে না কুলুপ দেওয়া তো এটা একটা ভালো কথা হক কথা গোপনের চেয়ে কুলুপ দেওয়াটা এটা কি ভালো কথা হক কথা গোপনের ব্যাপারে না কি বলেছেন এই জন্য আসলে আল্লাহর সামনে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যে দিনটা কোন দিন হবে যে দিনের মধ্যে দুনিয়ার পরিত্যাগ আছে ওই যে কোরআন কারিম বলেছেন কানা আ বাব না সেই আয়াত আবার তোর আবার চব্বিশ নম্বর আয়াত নাকি তোমাদের মা বাপ সন্তান সন্ততি আত্মীয় স্বজন ভাই বেরাদ গোষ্ঠী জাতি দল ব্যবসা বাণিজ্য টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি এগুলো যদি যেহাদের চেয়ে বেশি কি হয় প্রিয় হয় যেহাদের প্রতিবন্ধী বন্ধক হয় তাহলে এই ধরনের সাতকদেরকে আল্লাহ তালা কি দিবেন না হৃদায়ত দিবেন না যতই সে অন্য কাজে যতই মা বাপের সেবা এবাদত এবাদতে লিপ্ত থাকুক আল্লা কাছে পার পাবে না সে ফাঁসে হবে আমাদেরকে এই ধোকায় ফেলে রেখেছে চূড়ান্ত ফায়সলা হবে কোন দিন বিজয় আসে বলে আমরা তো আপনাদের সাথে আছি আমরা কি আপনাদের সাথে ছিলাম না আপনাদের সাথেই ছিলাম আর কাফেররা যদি কিছু অংশ পায় চুরান্ত বিজয় তো কাফেরদের নসিবেন নাই কিন্তু কিছুটা কিছুটা তো তাদের দুনিয়ার মধ্যে আল্লাহ কি করেন সময় সময়ে একজন এক একজনকে আল্লাহ দেন না রাখেন। তাদের যে অংশটা যেটা ভাগ্যে তাদের আসে সেটা পায়াম না তখন সঙ্গ দেয় কাদেরকে কাফেরদেরকে আমরা তো তোমাদেরকে রক্ষা করেছি উমেনদেরকে প্রতিহত করেছি আমরা ওদেরকে কি করেছি প্রতিহত করেছি ওদেরকে গিয়া বলে যারা এই প্রতীক্ষায় রয়েছে বলেনদের কোন কর্তৃত্ব আল্লাহর রাখবেন না ইবনুল এটা উল্লেখ করে নিয়ে আমাদের আল্লাহ এমন একটি হচ্ছে নিশ্চিত নিশ্চিতভাবে ওই বিষয় তার যন্ত্রণার কারণ হনু ইউসুফ আলাই ইসলাম ইয়াকুব আলাইলামের নামাজের মধ্যে বৃষ্টি আকৃষ্ট হয়েছে কার দিকে ইউসুফ আলি ইসালামের দিকে নামাজের মধ্যে সেদিকে একটু কি হয়েছে মনোযোগ আল্লাহ তাল্লা এত নৈকট্যবান ব্যক্তি সে দুনিয়া বিয়ে এতটুকু সুখ আল্লাহর এই ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে থেকে কেটে ওখানে দিবে আল্লাহাল কি করবেন পরিষ্কার করে দিবেন তাকে এই কারণে আল্লাহ তাল্লাহ ইয়াকুব আল্লাহ ইসলামকে কি করবেন পরিষ্কার করবেন কি পরিষ্কার করেছেন ইয়াসুব থেকে কি করে দিয়েছেন হারিয়ে দিয়েছে। এই হার হারিয়ে দেওয়ার কারণে কি পরিমাণ কষ্ট দুনিয়াতে ভোগ করতে হয়েছে ধ্বংস হয়ে যাবেন চোখ অন্ধ হয়ে নিয়েছে আল্লাহর ওই গভীর সম্পর্কের ক্ষেত্রে সেই চোখকে আল্লাহ তারা কি করে দিয়েছেন অন্ধ করে দিয়েছেন ওই ইউসুফ আল্লাহ থেকে কি করে দিয়েছেন বঞ্চিত করে দিয়েছেন এটা তো হাসানাতুল আবর সয়াতুল বদ আমল হয়ে যায় বুঝেননি আমাদের হজুর যখন এই হাদিস পড়ার ছিলেন তখন তিনি উদাহরণ দিয়েছিলেন একজন আমাদের একজন ছাত্রের নাম নিয়ে বলেছিলেন যে তার পুকুর সেচ করেছে তাকে একটা তেলাপিয়া মাছ হাদিয়া দিয়ে খুব খুশি হবে খুশি হবে কিন্তু অন্য আরেকজনকে যদি এই তেলাপিয়া মাছটা হাদিয়া দেয় জামাই কে না দিয়ে অন্য আরেকজনকে যদি দেয় কি হবে ও তো তেলাপিয়া মাছের আশা করেনি তাকে হাতিয়া দিয়ে খুব খুশি হবে জামাই বাবু পুকুর শেষ করলো এত মাছ ধরলো আমাকে একটা তেলাপিয়া পিয়া দিয়ে দিল রাখবে সেটা শ্বশুর বাড়ির থেকে পুকুর সাঁচার পরে যদি দেয় নিবেন কেন নিবেন না স্বাদ নেই আপনি বলবেন তুলে হাদিয়া নেবো কেন আমি বাজার থেকে কিনে খাবো এটা আল্লাহর বিশেষ নৈকত্যবান যারা আছে তাদের জন্য অনেক সময় এই ছোট গুণাগুলো কি হয়ে যায় বড় গুণা দেখেন আল্লাহ এখানে এটাই বলে যে ব্যক্তি আল্লা বিদীতে অন্য কিছুকে কে ভালোবাসবে নিশ্চিত ওই বিষয় তার যন্ত্রণার কারণ হবে আর যে ব্যক্তি আল্লা বিদিতে অন্য কিছুকে ভয় করবে সে বিষয়েরই সম্মুখীন হবে ওই ভয়ের সম্মুখীন সে হবে দুনিয়াদার যারা দুনিয়ার পিছনে ছুটতেছে দিনের পথে ভয়ের সম্মুখীন হতে হবে এই আতঙ্কে তারা কি দুনিয়ার ক্ষেত্রে কোথাও গিয়া কোনো ভয়ের সম্মুখীন হয় না আর যে ব্যক্তি আল্লা ব্যতীত অন্য কিছুকে ভয় করবে ওই বিষয়ের সম্মুখীন হবে আর যে ব্যক্তি অন্য কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে ওই বিষয় তার জন্য দুঃখের কারণ হবে এই পয়েন্টটা আমাদের সাথে সবচেয়ে বেশি যায় আল্লাহ ছাড়া অন্য কিছুকে নিয়ে যে নিজেকে কি রাখবে ব্যস্ত রাখবে তার এই ব্যস্ততা তার জন্য কিসের কারণ হবে দুর্ভোগের পেরেশানির কারণ হবে আমরা চাচ্ছি এই ব্যস্ততা দিয়ে আমরা কি করে জালের এই হাত গুলি কি আপনারা কি বলেন জালের যে পাই বলেন কি বলেন জালের চারকোনাওয়ালা ইয়া থাকে না যে মাছ মারে যে জাল মার এই যে ছিদ্রগুলো কি বলে সাপ না সে ঢুকে দেয় আবার এটার থেকে বের হওয়ার জন্য আরেক ফাঁদে দিয়ে মাথা দেয় দিতে পুরো জাল কি করে দেখায়া কি করে গোটায় ফেলে জালে মাঝা লাগে না যেদিন সাপ লাগে ছোট সবাই দেখছি যেদিন মধ্যে কি লাগে বের হতে পারে আসলে বদ আমল মানে আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততায় গিয়ে যারা নিজেদের মানে সমস্যা সমাধান করতে চায় এরা আরো কি হয়ে যায় আল্লাহ ব্যতীত অন্য কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে ওই বিষয়ে তার জন্য দুঃখ দুর্ভোগের কারণ হবে আর যে ব্যক্তি আল্লা ব্যতীত অন্য কাউকে অধিক পছন্দ করবে সে দেখবে তার কাছ থেকে আল্লাহ প্রদত্ত বরকত উঠে যাবে আল্লাহ এই আমাদের জীবনটা আল্লাহ রাস্তায় বিসর্জন দিতে হবে পরীক্ষা আসলে অটল অবিচল থাকতে হবে আমরা যেন মুনাফিকদের মতো হয়ে না যাই যারা সহজ সময়ে দিন পালন করে আর পরীক্ষা আসলে পিছু হটে যায় সহজ দিনগুলোকে পালন করে যায় আর কঠিন দিনগুলো থেকে মুখ ফিরিয়ে রাখে এমন যেন আমরা না হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তহ